তিনি বলেন এক মহিলা আল্লাহ জিজ্ঞাসা করল হ্যাঁ আল্লাহ রসুল আমাদের কারো কাপড়ে হায়োজের রক্ত লাগলে কি করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তোমাদের কারো কাপড়ে হায়োজের রক্ত লাগলে সে তা তারপর পানিতে ধুয়ে নেবে এবং সেই কাপড়ে সালাত আদায় করবে